হবে না। এজন্য সম্পদের বন্টন করা যাবে এখন কেউ যদি কাউকে কিছু দিতে চান তাহলে সেটা কিভাবে দিবেন জীবিত অবস্থা যেটা দেওয়া যাবে সেটার নাম হলো হেবা একটা হলো হেবা একটা হলো ওসিক একটা হলো মিরাজ তো আপনার হেবা জীবিত অবস্থা করা যাবে তবে হেবা করার সময় কয়েকটি জিনিস রাখতে হবে হেবা যদি করতে চান হেবা সব সম্পদের হেবা করা যায় না মানে আপনি সম্পদ বন্টন করতেছেন কিন্তু নাম দিলেন হেবা আসলে কাজ করতেছেন বন্টনের কিন্তু আপনি বললেন যে হেবা হইলে সুবিধা হয়েছে রেজিস্ট্রি করতে গেলে টাকা পয়সা কম লাগে অনেকে কি করে সম্পদ বন্টন করে কিন্তু নাম দে হেবা তা আপনি কাজ করতেছেন মিরা হয়তো নাম দিলেন হেবা তাহলে আর যদি আসলে হেবাই করেন তাহলে সম্পূর্ণ সম্পদের হেবা করা যাবে না হেবা করবেন অল্প কিছু সম্পদের কারণ আপনি সব সম্পদ দিয়ে দিবেন কেন সব সম্পদ আপনি ওয়ারিসদেরকে বা কাউকে দিয়ে আপনি নিজে পক্ষে যাবেন কেন আপনি নিজে থাকবেন স্বয়ং সম্পূর্ণ হেবা করবেন অতিরিক্ত সম্পদের কারণ আপনার মৃত্যু কি অবস্থায় হবে আপনার কোন সময় চিকিৎসা লাগবে কি না লাগবে আপনি কিভাবে জানেন আপনাকে আল্লাহ আল্লাহর নিয়ামত দিছেন সম্পদ দিছেন এই সম্পদ আপনি কাউকে দিবেন না আপনার কাছে থাকবে আপনার চিকিৎসা লাগু জরুরি প্রয়োজনে যা লাগে সেটা আপনি খরচ করবেন খরচ করার পরে আপনি যা রেখে গেলেন সেটা মিরাজ হবে সেটা যাদেরকে আল্লাহ নিয়ম পদ্ধতি দিয়েছেন সেইভাবে তারা নিয়ে যাবে এখন যদি সম্পদ বেশি হয় আপনি চাচ্ছেন যে আপনি কিছু হেবা করবেন তাহলে আপনার পরিবারের যতজন আছে সবাইকে হেবা করতে হবে একজন দুজনকে করা যাবে না হেবা করলে সবাইকে করতে হবে আর সবাইকে সম করতে হবে মানে ছেলেকে যে পরিমাণ করবেন মেয়েকেও সেই পরিমাণ করবেন ছেলেকে যদি দশ লাখ টাকা দেন তো মেয়েকেও দশ লাখ টাকা দিতে হবে এটাই তো মানে হেবার আসলে দরকার নাই এটা হলো আরেক হিলাবাজি করা মানে হেবার নামে হিলা করা আমাদের সমাজে দেখা যায় যে ওইটা আসলে হেবা না কিন্তু ওইটা ওই যে রেজিস্ট্রি খরচ কমানোর জন্য অথবা কাউকে ঠকানোর জন্য বিশেষ করে ওই যাদের মেয়ে আছে ছেলে নাই এরা মনে করে যে আমি মারা গেলে আমার সম্পত্তারা পেয়ে যাবে কারণ হেবা দিতে গেলে আপনি ওই ছেলেকে দশ লাখ টাকা দিলে মেয়েকে দশ লাখ টাকা দিতে হবে যদি বলেন যে না মেয়ে অর্ধেক পাবে পাঁচ লাখ টাকা দিই দেওয়া যাবে না এটা হারাব হেবা হইলে ছেলে এবং মেয়ে সমান কিন্তু মিরাস হলে। মেয়েরা ছেলে কিন্তু সেটা হেবা হবে না সেটা হবে ওসি আপনার পরিবারের বাহিরে কাউকে দিতে চাচ্ছেন সেটা ওসি ওসি মাধ্যমে আপনি সর্বোচ্চ এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ কম আপনি ইচ্ছা করলে তাকে অসিগত করতে পারে। সেটা ভিন্ন বিষয় এই জন্য হেবার বিষয় হল যে ওই দ্বিতাসালী পরিবারের সবাইকে সমান ভাবে তিনি হেবা করতে পারেন